বাংলা মানবতা সমাজ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 Is there a father in this world who would not try to provide for his children and his wife? Is there a father in this world who would want to be locked up in a cell away from his family? Is there a father in this world who would not Just justice and rights till the very end? ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা আয়োজন করেছে ব্র্যান্ড ইসলামিক সার্কেল সহযোগিতা করেছে সৌদি আরবের ফোরাম ফর সোশ্যাল স্টাডিজ আমরা এই প্রথমবারের মতো খ্রিস্টান ধর্মের বক্তাগণের সাথে মত ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি আপনাদের মধ্যে যারা মনে করছেন যে এটা হবে একটা বিতর্ক অনুষ্ঠান তাদেরকে আসলে হতাশ হতে হবে আমাদের ইচ্ছে সেরকম নয় আজকের এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য আমরা একে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করব অন্যকে জানব আর দেখবো আমাদের সাদৃশ্যগুলোকে কি আমাদের আজকের এই অনুষ্ঠানের পরম্যাটবে এরকম প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং তারপরে পবিত্র বাইবেল পাঠ এরপর রেভারেন্ট উইলিয়াম টেইলর কথা বলবেন যার টপিক হবে আগামী শতাব্দীতে সাম্প্রদায়িক মূল্যবোধ ধর্মের ভূমিকা তারপর ইন্ডিয়ার ডক্টর জাকির নায়েক বলবেন ফ্যামিলি ভ্যালুজ সম্পর্কে এরপরে রেভারেন্ড ড উইলিয়াম টেইলর আবারও দর্শকদের উদ্দেশ্যে কথা বলবেন পাঁচ মিনিট ধরে এরপর এক ঘন্টা চলবে প্রশ্ন ও উত্তর পর্ব সব প্রশ্নই চিরকুটে দিতে হবে প্রত্যেকের সিটের পাশেই কাগজ আছে কেউ যদি প্রশ্ন করতে চায় তাহলে সেটা কাগজের লিখে আমাদের সামনে টেবিলের উপর রেখে দেবেন আমরাও সবগুলোর উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব আমি এখন অনুরোধ করছি ভাই তৈব শরীফকে আসার জন্য তিনি এবছর এ লেভেল শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন اليكم قران تلاؤه قربن طيب اعوذ بالله من الشيطان الرجيم فما اوتيتم وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى لِلَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى لِلَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَلَن نُّضِيعَ أَجْرَ الْمُحْسِنِينَ وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشِ وَإِذَا مَا غَدِبُوهُمْ يَغْفِرُونَ যবিহিম ও কলথ ও আমি রকনাহ ফিকু وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ وَالَّذِينَ إِذَا أَصَابَهُمُ الْبَغْيُ هُمْ يَنْتَصِرُونَ وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثُلُهَا فَمَنَ عَفَى وَأَصْلَحَا فَأَجْرُهُ عَلَى اللَّهِ فَمَنَ عَفَى وَأَصْلَحَا فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ িন তোসর বাদ দু فَأُولَئِكَ مَا عَلَيْهِمْ সবির মানিন তোসর বাদ দু হি ফ উল ই ما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِن ذَالكَ لَ عزم مِن عَزْمِأُمُور وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَكَ لَ مِنَّ عَزْمِأُمُور পবিত্র কোরআনের সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ আয়াত নম্বর ৩৬ থেকে আয়াত তেতাল্লিশ দয়াময় পরম দয়ালু আল্লাহ আল্লাতালার নামে শুরু করছি তোমাদের এখানে যা কিছু দেয়া হয়েছে সেগুলো আসলে এই পার্থিব জীবনের ভোগ কিন্তু যেটা আল্লার নিকট সেটাই উত্তম এবং বেশি স্থায়ী এটা তাদের জন্য যারা ইমান আনে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে যারা গুরুতর পাপ আর অশ্লীল কাজ থেকে বিরত থাকে এবং যখন তারা রাগান্বিত তখনও তারা ক্ষমা করে যারা প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় এবং নিয়মিত সালাত আদায় করে নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করে এবং আমি যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে এবং যারা অত্যাচারিত হলে তার প্রতিশোধ গ্রহণ করে তারা কাপুরুষ নয় বরং তারা নিজেদের রক্ষা করে তারা মন্দের প্রতিফলে সেরকম মন্দ দেয় যেটা হবে মাত্রায় তার অনুরূপ কিন্তু যে ক্ষমা করে দেয় এবং সেখানে আপোষ করে তার পুরস্কার আল্লাহর নিকট আছে কারণ নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না তবে যদি কেউ অত্যাচারিত হওয়ার পর আত্মরক্ষার চেষ্টা করে প্রতিবিধান করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবী জুড়ে যারা বিদ্রোহী আচরণ করে ন্যায়নিষ্ঠা ও সুবিচারকে উপেক্ষা করে তাদের জন্য রয়েছে খুবই ভয়ঙ্কর শাস্তি তবে যদি কেউ ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তাহলে তো নিশ্চয়ই সেটা দৃঢ় সংকল্পের কাজকাল আজিম অনেক ধন্যবাদ এবারে আসছেন ভাই ব্রাযান কেক তিনি অনুচ্ছেদ পর্ব একটা ওল্ড টেস্টামেন্ট থেকে অন্যটা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের বুক অফ সামস অধ্যায় নম্বর ১৩৩ তোমরা দেখো এটা কত সুন্দর আর মনোরম যখন ভাইয়েরা সঙ্গবদ্ধ হয়ে বাস করে এটা যেন সেই সুগন্ধি তেলের মতো যেটা হারুনের মাথায় দেয়া হয়েছে আর দাড়িবে গড়িয়ে পড়েছে এবং তার পোশাকেও সেটা গড়িয়ে পড়েছে এটা হরমোন পর্বত থেকে আসা বৃষ্টির মতো যা সিওন পর্বতের ওপর ঝরে পড়ছে কারণ শিওনে প্রভু তার আশীর্বাদ দিয়েছিলেন অনন্ত জীবনের আশীর্বাদ এবার আমি নিউ টেস্টামেন্ট থেকে কয়েকটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিচ্ছি এই গসপেল ম্যাথিও বাইবেলের নিউ টেস্টামেন্ট অধ্যায় পঁচিশ অনুচ্ছেদ নম্বর চৌত্রিশ থেকে ছয় এরপর রাজা তার ডান দিকে লোকদের বলবেন তোমরা যারা পিতার আশীর্বাদ পেয়েছ তারা এসে সেই রাজ্যের অধিকার নাও যেটা জগৎ সৃষ্টির আগে তোমাদের জন্য তৈরি হয়েছে কারণ আমি ক্ষুধার্থ ছিলাম তোমরা আমাকে খেতে দিয়েছ আমি পিপাসার্থ ছিলাম তোমরা আমাকে পানি দিয়েছ আমি অচেনা আগন্তক তোমরা আমাকে স্বাগত জানিয়েছ हमारो कपड़ा तुम्हरा पोशाक दिए असुस्थम सेवा करें कारागारे छोमरा देखते डान दिक्वर लोकरा बोल प्रभु कखना के क्षुधार्थ देखे खबर और पिपास कौ आगन्त हिसे स्वागत जानी कखना के पोशा दिए कख देखे असुस्था कारागारे आना देखते गए तक राजा उत्तरे बोलें সত্যি বলতে তোমরা যখন আমার তুচ্ছ তোমাদের কারো সাথে এমন ব্যবহার করেছিলে তখন সেটা আমার জন্যই করেছিলে এরপর রাজা তার বাম দিকের লোকদের বলবেন তোমরা অভিশপ্ত দূর হয়ে যাও শয়তানার দেবদুতের জন্য প্রস্তুত করা ভয়ানক আগুনে গিয়ে পড়ো কারণ আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খেতে দাওনি আমি পিপাসার্থ ছিলাম তোমরা আমাকে পানি দাওনি আমি ছিলাম আগন্তক তোমরা স্বাগত জানাওনি আমার কাপড় ছিল না পোশাক দাওনি অসুস্থ কারাগারে বন্দি তোমরা আমাকে দেখতে আসো এর উত্তরে তখন তারা বলবে হে প্রভু আমরা কখন আপনাকে ক্ষুধার্ত দেখলাম আগন্তক নগ্ন অসুস্থ বা কারাগারে দেখলাম আর আপনাকে সাহায্য করিনি রাজা তখন তাদের বলবেন সত্যি বলতে তোমরা আমার তুচ্ছ তুচ্ছতমদের কারো সাথে এমন ব্যবহার করিনি তাই তোমরা আমার জন্য করি এরপর অধার্মিক লোকেরা যাবে অনন্তকাল শাস্তিভোগ করার জন্য কিন্তু ধার্মিকেরা যাবে অনন্ত জীবনে ধন্যবাদ ভাই ব্রায়ন আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান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 सम्पर् की, -की छे जानून, जोगे, लेंदेन शुक्रवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाएल द्विधा द्वंद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 शुक्रवार जरालाह इबादत करल्ला आलमीन तफल कर रहमान शेख मत रहान मदन मणिबुक् तुम्हारे मध्य सर्वोत्तम व्यक्ति से ही जिन चरित्र दिक्कत सर्वाधिक उत्तम सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हाथी संख्या छह त्रिश এখন আপনাদের সামনে আসছেন রেভারেন্ড ড উইলিয়াম টেইলর তিনি অ্যাংলিকান ধর্মযয়াজক আর পশ্চিম লন্ডনে এরিয়া ডিন অফ হিলিং তিনি মধ্যপ্রাচ্যে ভাষা রাজনীতি এবং ঈশ্বরতত্ত্বের উপর পড়াশোনা করেছেন তার পিএইচডি থিসিসের বিষয় ছিল অটোম্যান সাম্রাজ্যে সংখ্যালঘু অমুসলিমদের অবস্থান কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি এই থিসিস করেন এর আগে ক্যান্টারবেরিরির আর্চ বিশপের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন তখন তার দায়িত্ব ছিল প্রাচ্যের অর্থোডক্স চার্চগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা তিনি জর্দানের আম্মানে ব্রিটিশ দূতাবাসের চ্যাপ্টেন হিসেবে কাজ করেছেন এছাড়াও তিনি জেরুজালিমে বিশপের এলাকা সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি তুরস্ক এবং তুর্কি ভাষা প্রচলিত এরকম সব দেশে ভ্রমণ করেছেন এবং মৌরিতানিয়া বাদে সবগুলো আরব দেশে গিয়েছেন তিনি একজন লেখক এবং বক্তা আপনাদের সাথে থাকতে পেরে আমি সত্যি খুব আনন্দিত এখানে আমি আপনাদের কথা শুনবো আমার নিজের কথাও বলবো মধ্যপ্রাচ্য আর এই দেশে ইসলাম নিয়ে যে কাজ করেছি সে অভিজ্ঞতার আলোকে আজকের টপিকটা আমার মতে বর্তমান পৃথিবীতে সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা সমাজের একটা পরিবর্তন আনার সামর্থ্য রাখে এরা হলেন বিভিন্ন রাজনৈতিক নেতা তারপর ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা সরকারি চাকরি করছেন ব্যবসায়ী কূটনীতিক এছাড়াও সাধারণ পুরুষ ও মহিলা যারা আমাদের আশেপাশে আছেন এখন প্রশ্নটা হলো এই একটা সম্প্রদায়ের নীতিবোধ দিক নির্দেশনা আর আইন প্রণয়নের ক্ষেত্রে একটা বিশেষ ধর্মবিশ্বাস কোন ভূমিকাটা পালন করতে পারে আমরা সবাই একটা ব্যাপারে নিশ্চিত যে ধর্মনিরপেক্ষ পশ্চিমা সমাজেও এই প্রশ্নটাকে কেউ উপেক্ষা করতে পারবে না গত বছর ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ একটা বই বের করেছে নাম রিলিজিয়ান দ্য মিসিং ডাইমেনশন অব স্পেস ক্রাফ এই বইটাতে বলা হয়েছে যে সরকারি নীতি নির্ধারকরা বিশেষ করে পশ্চিমা দেশে তারা সবসময় বিভিন্ন নীতি নির্ধারণের বিষয়ে বিভিন্ন ধর্মবিশ্বাসকে উপেক্ষা করে গেছেন পশ্চিমা দেশগুলোতে নীতি নির্ধারণের সময় এ কথাটা কে ভেবেছিল যেমন ধরেন সাবেক যুগস্লাভিয়া খণ্ডবিখণ্ড হওয়ার সময় সেখানে যে তথাকথিত সাম্প্রদায়িক আর ধর্মীয় উত্তেজনা দাঙ্গা হয়েছিল এসব ব্যাপারে আমার মনে হয় আমাদের প্রত্যেক মানুষেরই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত অবশ্য রাজনৈতিক নেতারাই ব্যাপারটাকে একেবারে গুরুত্বই দেয় না একই সাথে বিভিন্ন ঝগড়া বিবাদের সমাধানে ধর্মীয় নেতাদের উচিত এই ব্যাপারে আরো বলিষ্ঠ আর সৃষ্টিশীল পদক্ষেপ নেয়া এখন আপনারা দেখবেন আমরা অনেক দিন ধরে বেশ কিছু বিষয়কে রকম গুরুত্ব দিচ্ছি না যে একটা কালচার আর ধর্ম সমাজের মানুষের মধ্যে স্পষ্ট বিভেদ সৃষ্টি করতে পারে আমরা এর গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়েছি বিশেষ করে তরুণরা ক্ষতিগ্রস্ত জাতিগত পরিচয়ের তুলনায় ধর্মীয় পরিচয় এই বিভেদ সৃষ্টিতে অনেক বেশি অবদান রাখে যেমন ধরেন একজন লোক হতে পারে অর্ধেক ফ্রেন্স অর্ধেক আরব আর একই সাথে ফ্রান্স আর সৌদি আরবের নাগরিক কিন্তু একই সাথে অর্ধেক ক্যাথলিক আর অর্ধেক মুসলিম হওয়া যায় না পৃথিবীর অন্যতম বিখ্যাত একজন খ্রিস্টান ধর্মবিশেষজ্ঞ জার্মান ক্যাথলিক ধর্মবিশেষজ্ঞ হ্যান্স কুন গত বছর লন্ডনে একটা লেকচার দিয়েছিলেন টপিক ছিল টুয়ার্ডস দা গ্লোবাল এথিক্স ওনার থিসিস আর আজকে আমার উদ্দেশ্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য এটা পুরোপুরি মানুষ জন্য এখন খুবই জরুরি একটা ব্যাপার হেন্স কুন তার লেকচারে বলেছিলেন বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি না থাকলে অনেক জাতি যুদ্ধে লিপ্ত হবে ধর্মীয় নেতাদের মধ্যে আলোচনা না হলে ধর্মগুলোর মধ্যে শান্তি থাকবে না আর ধর্ম নিয়ে আলোচনা হলে ধর্মের প্রতিষ্ঠা বা উৎপত্তি নিয়েও আলোচনা করতে হবে সবাইকে আমার মনে হয় এই বিশ্লেষণটা সঠিক আমি এখানে চারটা পয়েন্টের কথা বলব সংক্ষেপই বলার চেষ্টা করব আশা করি এতে বিভিন্ন ধর্মের মানুষের উপকার হবে বিশেষ করে মুসলিম আর খ্রিস্টান ভাই আমার মনে হয় না এই দায়িত্ব শুধু বিভিন্ন বিশেষজ্ঞ আর ধর্মীয় নেতাদের উপরে এখানে আমরা সবাই একসাথে কাজ করব সরকারের নীতি নির্ধারকরা থাকবেন বিশেষ করে যে সমাজে অনেক ধর্মের অনুসারী যেমন আমাদের এই সমাজ আমি যে চারটা পয়েন্টের কথা বলতে চাই সেগুলো হলো আর এই চারটা পয়েন্টের কথা ক্যান্টারবেরির আর্চবিশপও বলেছিলেন যখন তিনি মিশরের আল আজহারে ধর্মীয় নেতাদের সাথে দেখা করেছিলেন আর এখানে বিশেষ করে খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্মের সম্পর্কের কথা বলা হয়েছে এক নাম্বার বন্ধুত্ব শত্রুতা নয় দুই নাম্বার বুঝতে পারা অজ্ঞতা নয় তিন নাম্বার আমন্ত্রণ জানানো বহিষ্কার করা নয় আর চার নাম্বার সহযোগিতা ঝগড়া বিবাদ নয় এখন এই পয়েন্টগুলো একটু বিস্তারিত বলছি তাহলে এক নাম্বার বন্ধুত্ব শত্রুতা নয় এখানে আমি সহ্য করা এটা না বলে বলছি বন্ধুত্বের কথা সহ্য করা এই শব্দটাকে মাঝে মধ্যে একটু অন্য অর্থেও ব্যবহার করা হয় যেমন কোনো ব্যাপারে উদাসীন থাকা যেটা হয় আমি পছন্দ করি না যেমন ধরেন আপনার সিগারেট খাওয়া আমি সহ্য করছি তবে এর ধোঁয়ায় আমার অসুবিধা হচ্ছে বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যেখানে আমরা পার্থক্যগুলো পরস্পর মেনে নেব আর ধর্মবিশ্বাসের পার্থক্য নিয়েও আমরা কোনো রকম ঘৃণা বা বিদ্বেষ পোষণ করব না ড অ্যালবার্ট হুরানি এই বিশ্বখ্যাত আরব এবং মুসলিম বিশেষজ্ঞ লিখেছিলেন ইসলাম ধর্ম আর এর বিভিন্ন দিক সম্পর্কে কেউ পরিষ্কারভাবে বলতে পারবে না যদি না সে তাদের সাথে একটা চলমান সম্পর্ক তৈরি করে যাদের ব্যাপারে সে এগুলো লিখছে আর হুরানির বলা এই চলমান সম্পর্ক যে কোনো আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে কোনো ধর্মীয় নেতা বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান অথবা কোনো ধর্মীয় কর্তৃপক্ষ এখানে বিভিন্ন ধর্মের সাথে আমরা শুধু মতামতই বিনিময় করব না তার পাশাপাশি আমরা অন্যান্য জিনিসও বিনিময় করব। এখানে আমরা বিনিময় করব আতিথ্যতা আর মানবিক মূল্যবোধ এখন এই আতিথ্যতা করা বা স্বাগত জানানো एट पृथिवीर सबगुलर्मे बे गुरुत्पूर्ण विशेषकर इसलम धर्मे अनेक कलचार के बदले दिए उदाहरण हिसाब सेंगलैंड कलचारे कथा बोलते नाना धर्म और नाना देश छात्र आता छो एक नम्बर पॉन्ट दुई नम्बर बुझते परा अज्ञता नयार मध्य लोक जन के देखे अबाक लागे ता अम्म सम्पर्ब कम जाने हूँ तरा मुस्लिम हिंदू शिख ইহুদি জৈন বা খ্রিস্টান অজ্ঞতা খুব খারাপ জিনিস এই অজ্ঞতা একটা কালচারাল অসুখের মতো এখান থেকে আসে ভয় ভুল বুঝা বুঝাবুঝি আর সহ্য না করা আপনাদের একটা উদাহরণ দেই ইসলাম এই ধর্মকে পশ্চিমা বিশ্ব সময় ভুল বুঝেছে আর ভুলভাবে প্রচার করেছে এখনও ব্যাপারটা সেই রকমই ড আজিজ আল আজমে এক্সটেটার ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজের প্রফেসর দেখিয়েছেন যে ইসলামকে নিয়ে পশ্চিমাদের বানানো ক্যারিকেচার মোট তিনটা ধাপ ধর্মীয় সংস্কারের আগে তারা ইসলামকে দেখাত অসহিষ্ণু আর খারাপ ধর্ম হিসাবে তারপর অষ্টাদশ শতাব্দীতে ইসলাম ধর্ম হয়ে গেল অদ্ভুত আর হাস্যকর আর বর্তমানে যে ধর্মবিশ্বাসটা খুবই ভীতিকর ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির প্রফেসর জন এসপোজিটো একটা পেপার পাঠিয়েছিলেন জর্ডানের আমমানে। আমি সেখান থেকে উদ্ধৃতি দিচ্ছি তিনি বলেছেন আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে প্রায় সবাই এরকম কথা বলি বা টিভিতে পেপারে এরকম হেডলাইন দেখি জঙ্গি ইসলাম ধ্বংসাত্মক ইসলাম মৌলবাদী ইসলাম ইসলামিক বোমা ইসলামিক চরমপন্থী ইসলামিক উগ্রপন্থী ইসলামিক গেরিলা আর ইসলামিক সন্ত্রাস এমনকি ন্যাটোর সাবেক সেক্রেটারি জেনারেল একবার একটা অনুষ্ঠানে বলেছিলেন ইসলাম হচ্ছে নতুন কমিউনিজম এই মন্তব্যের জন্য তিনি অনেক সমালোচনার মুখে পড়েছিলেন এরপর কার্টুন আর কমিকের ক্ষেত্রে ইসলাম ধর্মকে পশ্চিমা সভ্যতার জন্য একটা হুমকি হিসাবে ধরা হয় তবে এর পাশাপাশি আমাদের জন্য বেশ কিছু আসার কথাও আছে আজকের পশ্চিমা সভ্যতা যে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে তার পেছনে ইসলামিক সভ্যতার অনেক অবদান আর বর্তমান সময়েও অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জর্ডান আর সিরিয়া এই দুই দেশই এখন বেশ কিছু প্রতিষ্ঠান ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে মত বিনিময় ও আলোচনার আয়োজন করছে জর্ডানে তাদের যে প্রতিষ্ঠান আছে সেটা বিশেষ করে গড়ে উঠেছে সেই দেশের রাজকীয় পৃষ্ঠপোষকতায় এবং তাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে ইহুদি ধর্মকেও তারা এর মধ্যে নিয়ে আসবে এতে করে একসাথে হতে পারবো আব্রাহামিক ধর্মবিশ্বাসের তিনটা ধারা ইসলাম ইহুদি আর খ্রিস্টান ধর্ম এ ছাড়াও দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ধর্মের মধ্যে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে যেমন ভারতে অনেকগুলো প্রতিষ্ঠানে আমি গিয়েছি এরকম অনেক প্রতিষ্ঠান ভারতে আছে এ ছাড়াও বিভিন্ন কর্তৃপক্ষ ক্ষেত্রে অনেক অবদান রেখেছে যেমন ধরেন ইংল্যান্ডে সেখানকার বিভিন্ন স্কুলে যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেই সিলেবাসে এখন বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এই সিলেবাসে এখন পৃথিবীর প্রধান সবগুলো ধর্মকেই অন্তর্ভুক্ত করা হয়েছে আর এতে করে ব্রিটিশ ছাত্রদের বিভিন্ন ধর্ম সম্পর্কে যে অজ্ঞতা ছিল সেটা দূর হবে এটা ইংল্যান্ডের মানুষের জন্য একেবারে নতুন একটা অভিজ্ঞতা গত ৩০ থেকে চল্লিশ বছরের পরিক্রমায় ইংল্যান্ড এখন হয়ে গেছে বহু জাতি আর বহু ধর্মের অনুসারীদের একটা দেশ আমি আমার নিজেকে দিয়েই একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদের আমি যখন স্কুলে পড়তাম তখন ধর্মীয় শিক্ষায় খ্রিস্টান ধর্ম ছাড়া আর কিছুই পড়ানো হতো না এখন আমার ছয় বছরের ধর্মপুত্র সে কিছুদিন আগে আলোচনা করছিল যে হিন্দুদের দিওয়ালি আর আমাদের গাইফক্স নাইটের পার্থক্যটা কি এতে করে আমরা অন্য কালচার সম্পর্কে জানতে পারব অজ্ঞ থাকব না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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি আসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন ইস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ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 देख अर्धांगी ना तंगी प्रति रविवार रे सा पुनः सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगलाय तीन नम्बर बहिष्कार ना जदी सत्यी सत्य विभिन्न धर्मे मध्य शांति सौहार्द्य स्थापन करते चाहे अन्धर्म अनुसारी प्रति बंधु भाव मनोभव थे तक श्रद्धा करते কিছু ধর্মের ক্ষেত্রে এটা পালন করা হয়তো একটু কঠিন আমি এখন আপনাদের দুইটা উদাহরণ দেব ইসলাম আর খ্রিস্টান ধর্মে। ইসলাম আর খ্রিস্টান এই দুইটা মিশনারি ধর্মবিশ্বাস এই দুইটা ধর্মই অন্য মানুষকে তাদের ধর্মে নিয়ে আসতে চায় মুসলিমদের পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ বিভিন্ন কাজের সাক্ষী হয়ে থাকতে একইভাবে খ্রিস্টানদেরকেও তাদের ধর্মগ্রন্থ নির্দেশ দিয়েছে পৃথিবী জুড়ে তোমরা গসপেলের বাড়ি প্রচার করো এখন মুসলিম আর খ্রিস্টানদের উদ্দেশ্যে যে প্রশ্নটা করা যায় সেটা হলো যারা তাদের ধর্মকে একেবারে হৃদয় থেকে বিশ্বাস করে তাদের মধ্যে কি আলোচনা বা মতবিনিময় হতে পারে বিনিময় হতে পারে এ ব্যাপারে আমার মত হল অবশ্যই হওয়া উচিত এরকম মত বিনিময় বা আলোচনায়ের আগেও অনেক হয়েছে আর ভবিষ্যতেও হবে আপনি আপনার নিজেকেই একটা উদাহরণ হিসাবে দেখতে পারেন আপনার ধর্মীয় অবস্থান যাই হোক নিজেকে একটা প্রশ্ন করবেন আপনি নিজেই এটা কি কখনো ভেবেছেন যেহেতু একটা বিশেষ ধর্মীয় বিশ্বাসের সমাজে আপনার একটা পরিচিতি আছে একটা গ্রহণযোগ্যতা আছে সেই জন্য কোনো কিছু শোনা শেখা আর আয়ত্ত করার ব্যাপারে আপনার আগ্রহ কমে যাচ্ছে আর সত্যি বলতে কোনো ধর্মীয় কর্তৃপক্ষই চায় না যে তাদের কোনো সদস্য উদ্ধত হয়ে দায়িত্ব জ্ঞানহীনভাবে প্রতারণার সাথে ধর্মপ্রচার করবে এবারে আমি আরেকটা প্রশ্ন করতে চাই এরকম সবাইকে যারা পৃথিবীর প্রধান কোন একটা ধর্মের অনুসারী কোনো প্রধান ধর্ম কি অন্যদেরকেও সেই সুযোগ সুবিধা দিতে রাজি আছে যেগুলো তার নিজের সদস্যরা সাধারণত পেয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতে পারে সেটা পশ্চিমা দেশগুলোতে বাস করা সংখ্যালঘু মুসলিম অথবা হতে পারে মুসলিম বিভিন্ন দেশে বাস করা সংখ্যালঘু খ্রিস্টিান যেমন ইংল্যান্ডে মুসলিমদের জন্য কোনো স্কুল প্রতিষ্ঠা করতে গেলে অনেক সময় ঝামেলায় পড়তে হয় যদি প্রতিষ্ঠানটি হয় স্বায়ত্তশাসিত আর তার কিছু ব্যয়ভার বহন করে সরকার লন্ডনে আমি যে এলাকায় থাকি ইলিং সেখানে একটা মুসলিম স্কুল তৈরি করার সময় বাধা দিল স্থানীয় কর্তৃপক্ষ যে এতে করে নাকি ধর্মীয় অসন্তোষ সৃষ্টি হতে পারে কারণ সেখানে বেশিরভাগ মানুষ শিখ ধর্মের অনুসারী ছিল আর তারা স্কুল বানানোর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এ ব্যাপারে আমি বলবো দক্ষিণ এশিয়ার বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে ইংল্যান্ডের জীবনযাত্রাকে আরও উন্নত করেছে সমৃদ্ধ করেছে धर्मे मानुषे शांति बसबास् करते बेपारे इंगलैंड एक विशेष दृष्टान स्थपन करिटी कलचार आगे मन करत धर्म जिनका गुरुत्वपूर्ण ना समाज एक समय मानूष मन करत सब किच टी कौरत सबकिछ ट मध्यमे बनीमय पर धर्मियों विश्वास टिका दिए क्या ইংল্যান্ডের প্রধান চার্চগুলোর ধর্মীয় নেতাদের দৃষ্টিভঙ্গি এখন এরকমই ক্যান্টারবেরির আর্চ বিশপ কিছুদিন আগে কায়রোর আল আজার ইউনিভার্সিটিতে মুসলিম আলেমদের উদ্দেশ্যে বলেছিলেন যে তিনি কিভাবে মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য কাজ করে গেছেন জেলখানার হসপিটালে খ্রিস্টান ধর্মযাজকরা খেয়াল রেখেছেন যাতে অন্য ধর্মের অনুসারীদের বিভিন্ন ধর্মীয় ইচ্ছা পূরণ করা হয় চার্চ অফ ইংল্যান্ড तधान और गवेषण खूब एक देखा जाए एक देश के प्रधान धर्म कर धर्मेर अनुसारी विभिन्न अधिकार रक्षा करार प्रयोजन पदक्षेप निेब चार नम्बर पॉइंट नहीं से हल सहजोगा जुदे लिप्त हवा नदीओ जटिलताचलित बेसिछ रीत सहयोगित मनोभव गढ़े तुलते ख्रीस्टान धर्म और इसलमर अनुसारी एके अन्ती सहयोगित हाथ बाड़िए दिए मानवतार समाधान एगिए आसते হাতে হাত মিলিয়ে যেখানে নিরাময় হবে অনেক জটিল রোগ দূর হবে দারিদ্র আমি এরকম কয়েকটা সহযোগিতার ক্ষেত্রে কথা আপনাদের বলছি যে কোনো ধর্মের ধার্মিক একজন লোক সে হবে দায়িত্বশীল নাগরিক আর ভালো একজন প্রতিবেশী এখানে তার কাজকর্ম শুধুমাত্র তার নিজের সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এর পাশাপাশি অন্য ধর্মের মানুষের সাথে শ্রদ্ধা আর সহমর্মিতার সাথে ব্যবহার করবে বর্তমান ইন্ডিয়ার প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী এই ব্যাপারে অসাধারণ একটা দৃষ্টান্ত হতে পারেন মানুষের জীবনে নৈতিকতার মূল্য পারিবারিক জীবনের গুরুত্ব অহিংস পদ্ধতিতে বিভিন্ন সমস্যার সমাধান করা গরিব এবং দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়ানো আর একজন সর্বশক্তিমানের প্রতি দায়বদ্ধ থাকা তার প্রতি আনুগত্য প্রকাশ করা সব ধর্মই একমত হবে যে একটা সমাজে সুবিচার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ সমাজের আইন কানুনের একটা নৈতিক ভিত্তি থাকবে ইতিহাস আমাদের বলে শুধু তৈরি করা আইন মানুষকে উন্নতির পথে নিয়ে যেতে পারে না এটা আমাদের সুবিচার করার মানসিকতাকে প্রভাবিত করে যারা আইন প্রয়োগ করে তাদেরকেও প্রভাবিত করে যারা শাসন করে তাদের মধ্যে একটা মনে। সুবিচার মানে সব মানুষের জন্যই সুবিচার এখন সবশেষে বলবো। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করব এতে করে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারব আর ভবিষ্যতে এর সম্ভাবনা অসীম বিদেশীদের প্রতি অহেতুক ভয় বা ঘৃণা এটা বিভিন্ন জাতি আর ধর্মের মানুষের একত্রিত হওয়ার পথে একটা বাধা অনেক সময় ধর্মকে হাইজ্যাক করে নিয়ে যায় কিছু চরমপন্থী লোকজন আমাদের সহিষ্ণুতা বাড়াতে হবে যাতে করে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে না পারে ভায়োলেন্স মানে সহিংসতা কোনো অজুহাত দিয়ে লাভ হবে না হত্যা করা মানে হত্যা বিশেষ করে সেটা যদি করা হয় ঈশ্বরের নামে সেজন্য আমি বলবো, আমার মতামত হলো সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য विभिन्न धर्म मध्य सौहार्द्य खुब गुरुत्वपूर्ण और यहाँ सब समय रख्बर मुसलिम सम्प्रदायपारे खुबी गुरुतपूर्ण एक भूमिका पालन करा टीके पी धर्म एतटाई गुरुत्वपूर्ण विभिन्न नास्तिक भावपन्न देशे सरकार पतन एट प्रमाण कर धर्मियों विश्वास कखुप्त होना भविष्यते নীতি নির্ধারকরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ধর্মীয় বিশ্বাসটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে সেটার মাধ্যমে ভালো অনেক কিছুই করা সম্ভব আমি এরকম কিছু ক্ষেত্রের কথা চিন্তা করেছি আর আমি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত যে একটা ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম আর ইসলাম আমাদের সমাজেই আছে বিভিন্ন ধর্মের মাধ্যমেই আমরা সমাজে শান্তি আইন শৃঙ্খলা আর সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারব সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ড্রেইলর আপনি নির্ধারিত সময়ের মধ্যেই আপনার কথা শেষ করেছেন অনেক ধন্যবাদ এবারে আপনাদের সামনে আসবেন ড জাকির নায়েক ডেয়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পেশে একজন মেডিক্যাল ডাক্তার হলেও নিজেকে নিবেদিত করেছেন পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের সত্যের বাণী প্রচারের কাজে বিশেষ করে যারা ইংরেজি ভাষায় বলেন বা বুঝতে পারেন তার কয়েকশো লেকচার বিতর্ক আর আলোচনা ভিসিডি ও ক্যাসেট আকারে বাজারে পাওয়া যায় আর এইগুলো খুবই জনপ্রিয় এখানে অনেক কিছু লেখা আছে তবে আমি সব পড়ব না আপনারা যখন ওনার লেকচার শুনবেন তখন আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন উনি আপনাদের সামনে যে টপিক নিয়ে বলবেন সেটা হলো ফ্যামিলি ভ্যালুজ এখন ওনাকে অনুরোধ করব আগামী বিশ পঁচিশ মিনিট আজকের এই টপিকের উপর কিছু কথা বলার জন্য আল্লাহ কলাম ওর আন বুঝতে চান আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রলু মুল কোরআন শিরো রলু মুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी जानते हम देख कुरान और इसलामी आदर्श प्रति रविवार रे आठ टे पुन सम्प्रचार सकाल सार्लाशे इस ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি জান কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপনসম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहज इ बुनियादी शिक्षा पोत साधारण उदाहरण प्रति बुधवार रत दस टायबार सकाल साढ़े आठटाय बांग्लेश আল্লাহুলিল্লাহামা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে असलम वराम सबकेी भूज इन इसलम इधर्मे परिवारिक मूल्यबोधार कर समय मात्र एक जन मुस्लिम क्या अथवा एक मुस्लिम समाज के देखले हाट के विचार करब विशुद्ध सब उत्सगर সেটা হলো পবিত্র কোরআন আর সোহে হাদিস আমি এই পারিবারিক মূল্যবোধকে প্রধানত তিন ভাগে ভাগ করেছি প্রথমটা হলো সন্তান সন্ততি তার মানে ছেলে এবং মেয়ে দ্বিতীয়টা হচ্ছে জীবন সঙ্গী তার মানে স্বামী এবং স্ত্রী আর তৃতীয়টা হচ্ছে বাবা মাকে নিয়ে তাদের সাথে কেমন সম্পর্ক হবে প্রথমে আমরা সন্তান সন্ততি নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা দেখব তার মানে ছেলে এবং মেয়ে পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো এছাড়াও সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত নম্বর একত্রিশ যে দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো কারণ আল্লাহ রিজিক দেন তোমাদের আর তোমাদের সন্তানদের সন্তানকে হত্যা করা হচ্ছে একটা গুরুতর অপরাধ কোন শিশুকে হত্যা করা হোক ছেলে বা মেয়ে এটা পবিত্রকরণে নিষিদ্ধ আর বিশেষ করে বলা হয়েছে সুরাত্মকীরে অধ্যায় নম্বর একাশি এক নম্বর নয় যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছে সে কে দিন প্রশ্ন করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল এখানে বিশেষ করে বলা হয়েছে তোমাদের কন্যা সন্তানদের হত্যা করোনা বিশেষ করে কারণ আগিকার দিনে আর বিশেষ করে আরব দেশে কোরনাজ জিল হওয়ার আগে সেখানকার কমন প্র্যাকটিস ছিল যে যখন কারো কন্যা সন্তান জন্মতো বেশিরভাগ সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে এই অশুভ প্র্যাকটিসটা আরব দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে দুর্ভাগ্যজনকভাবে এখনো কিছু দেশে দেখা যায় আমি যে দেশ থেকে এসেছি মানে ভারত এরকম বেশ কিছু দেশে এটা হয় কালচারের প্রভাবে আর এ একটা জরিপ করেছিলেন এমএল বিবেকানন্দ বিবিসিতে একটা অনুষ্ঠানে নাম ছিল লেটার ডাই টপিকের নাম অ্যাসাইনমেন্ট তিনি বলেছেন যে প্রত্যেক দিন ভারতে तीन हजारे बसि महिलार गर्भपत घटानो जो जानते पेटर सन्तान मे कुरान शिशु हत्या विशेषकर कन्या निषिध करी कुरान करान हर संबले दुखित पड़े पवित्रक्रण बहल अध्ययन नम्बर षोलो नंबर आठान्न पवित्रकुर जख का संबद যে তার কন্যা সন্তান হয়েছে তার মুখ কালো হয়ে যায় আর অসহনীয় মনস্তাপে ভোগে আর সে লজ্জায় অন্যদের কাছ থেকে আত্মগোপন করে আর চিন্তা করে হীনতা সত্ত্বেও সে কি তাকে বাঁচিয়ে রাখবে নাকি জীবন্ত কবর দিয়ে দেবে আহ কত নিকৃষ্ট সিদ্ধান্ত কন্যা সন্তান হওয়ার সংবাদে যারা দুঃখ পায় কোরআন তাদেরকে তিরস্কার করেছে আর আমাদের প্রিয়নবি বলেছেন এটা সয়ে মুসলিমে চার নম্বর খণ্ড आदेश नंबर छ हजार तीन सौ चौष्टि लाल पालन दूज कन्या सठीक दयाबारे एक ही रकम दुटर मत रोज क्या दिन एक आदेश बोलते जदि क्यों दूसरी कन्या के लालन दया भसार साथ हा पर से बेहस्ते प्रवेश करोक तरह ऐले के চমু দিয়ে নিজের কোলে বসাল আমাদের সুরা আলাক অধান ছিয়ানব্বই আয়াত থেকে পাঁচ বলা হয়েছে পাঠ করো ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে জোকের মতো বস্তু থেকে পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান নিত তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না মানুষ জাতির উদ্দেশ্যে পবিত্র করণের প্রথম যে দিক নির্দেশনা হচ্ছে পাঠ করো। আর আমাদের নবী বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য बाध्यतमूलक ज्ञान आहरण कर हक पुरुष व नारी नबी बाबा मार उदेश बाध्यतमूलक तुम्हारे सन्तने शिक्षा देवे विशेषकर कन् जीवन संगी नहीं पारिवारिक मूल्यबोधर बेपार भल् देखी और पवित्र कुरान महिला हल महसना अर्थात शयतान बिुद्धे दुर्ग अन्धर्म ए रकम ना अनेकधर्मे महिले ब শয়তানের প্রধান অস্ত্র আর একজন ভালো মহিলা তার স্বামীকে সরল পথে রাখে সিরাতাল সিরাতিমে আর তাকে ভুল পথে যেতে বাধা দেয় আমাদের প্রিয় নবী বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সাহেব বুখারি খন্ন নম্বর সাত বুক অফ নিকা অধ্যায় নম্বর তিন হাদিস নম্বর চার হে যুবক যুবতীরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো কারণ এটা দৃষ্টির সংযম আমার লজ্জা স্থানে সাহায্য করে ইসলাম ধর্ম তাড়াতাড়ি বিয়ে করাকে উৎসাহ দেয় যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন তাড়াতাড়ি আর পবিত্রকরণ বলছে যদি তোমার সামর্থ্য না থাকে নিজেকে সংযত রাখো যতক্ষণ না আল্লাহ তালা তোমাকে সামর্থ্য দেন আমাদের নবী বলেছেন বর্ণনা দিয়েছেন হজরত আনাসর যে যদি কেউ বিয়ে করে তার অর্ধেক দিন সম্পূর্ণ হবে তার মানে ধর্মের অর্ধেক একবার প্রশ্নোত্তর পর্বে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিল যে তার মানে কি দুটো বিয়ে করলে পুরো দিন পূর্ণ হবে তার মানে পুরো ধর্ম নবী এখানে কি বুঝিয়েছেন যে বিয়ে অর্ধেক দিনকে সম্পূর্ণ করে আমাদের নবী যেটা বুঝিয়েছেন বিয়ে করলে বিরত থাকবেন অশ্লীলতা থেকে ব্যবিচার থেকে সমকামিতা থেকে এগুলো হচ্ছে সমাজের খারাপ জিনিসগুলোর অর্ধেক শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন স্বামী বা স্ত্রী হওয়ার শুধুমাত্র বিয়ে করলে আপনি সুযোগ পাবেন বাবা অথবা মা হওয়ার এই দায়িত্বগুলো ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ তাহলে বিয়ে করেন একবার দুইবার এতে দিন পূরণ হবে অর্ধেক পবিত্রকরণ বলছে রুম নম্বর একুশ আল্লাহ সালা তোমাদের জন্য যে নিদর্শনাবলী সৃষ্টি করেছেন তার মধ্যে রয়েছে তোমাদের সঙ্গী যাতে করে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো তিনি তোমাদের হৃদয়ে ভালোবাসার দয়া সৃষ্টি করেছেন কোরআন বলছে সুরণা অধ্যায় চার আয়াত একুশ এখানে বিয়েকে বলা হয়েছে মানে পবিত্র আর বিয়ে বৈধ হতে গেলে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ ছেলে এবং মেয়ের সম্মতি পবিত্র কোরণ বলছে সুরন্সা অধ্যায় চার আয়াত উনিশ কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের উত্তরাধিকার গণ্য করো না আমাদের প্রণবী বলেছেন এই হাদিসটা আছে সৈবুখারিতে খন্ড নম্বর সাত বুক অব নিকা যে যে নাম এসে বলল তার বাবা তাকে এমন লোককে বিয়ে করতে বাধ্য করেছে যাকে সে পছন্দ করে না নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন ইসলাম ধর্ম অনুযায়ী কোনো বিয়ে বৈধ হতে গেলে ছেলে এবং মেয়ের দুজনেরই সম্মতি সমান গুরুত্বপূর্ণ আর ইসলাম ধর্মে আমরা মহিলাদের গতানুগতিকভাবে সম্বোধন করতে চায় না যেভাবে ইংরেজি ভাষায় বলা হয় হাউস ওয়াইফ এখানে তো হাউজের সাথে তার বিয়ে হয়নি যা হাউস ওয়াইফ রাখতে হবে কারণ হাউজওয়াইফ মানে হাউজের ওয়াইফ আমরা মুসলিমরা মহিলাদের বলি হোম মেকার কারণ তারা হোম মেক করে তারা ঘর সৃষ্টি করে বিয়ে করেছে সমান অধিকারের আরেকজনকে ইসলাম ধর্মে পুরুষ এবং মহিলা সবাই সমান সমান মানে এই না যে সব কিছু একই রকম পবিত্রকরণ বলছে সুরাব আকার অধ্যায় নাম্বার দুই দুশো আটাশ যে নারীদের আছে যেমন ব্যাখ্যা করে আর মনে করে পুরুষরা নারীদের উপরে কেউ কেউ মনে করে যে পুরুষ নারীর উপরে তারা কোরনের একটা আয়াতের উদ্ধৃতি দেয় সুরাচ্চার আয়াত চৌত্রিশ বলা হয়েছে পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম কাওয়ামের মূলার্বী বিশব্দ আকামা মা যার মানে সোজা হয়ে দাঁড়ানো এখানে বোঝানো হয়েছে যে পুরুষদের বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে মহিলাদের সাহায্যের জন্য এমন না যে তারা মহিলাদের উপরে আর তাদের আদেশ করবে তারা কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবে মহিলাদের সাহায্য করার জন্য আরো বলা হয়েছে যে আল্লাহ নারীদের চেয়ে পুরুষদের বেশি সামর্থ্য দিয়েছেন এছাড়াও পবিত্রকরণ বলছে সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত উনিশ যে তোমার স্ত্রীগণের সাথে বসবাস করতে করতেছিলাম সুরা বাকি স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ স্বামী এবং যে ভূমিকা একটা পরিবারে সেটা হবে পোশাকের মতো আমরা বিভিন্ন পোশাক পরি গোপন করার জন্য স্বামী এবং স্ত্রী একে অন্যের দোষ গোপন করবে আমরা পোশাক পরি নিরাপত্তার জন্য এখানেও একে অন্যকে নিরাপত্তা দেবে পোশাক পরি সৌন্দর্যের জন্য স্বামী এবং স্ত্রী একে অন্যকে সুন্দর করে তুলবে সম্পর্কটা হাত এবং হ্যান্ড গ্লাভসের মতো আর ইসলাম অনুযায়ী একটা পরিবারে জীবিকা উপার্জনের দায়িত্ব হচ্ছে পুরুষদের ইসলাম অনুযায়ী কোনো পরিবারে একজন মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না বিয়ে হওয়ার আগে সেই মহিলার দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের আর বিয়ের পরে দায়িত্ব থাকে স্বামী এবং ছেলের উপর তারাই সেই মহিলার থাকা খাওয়া পোশাক ইত্যাদির ব্যয় ভার বহন করবে সেই মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না সেই অর্থনৈতিকভাবে অনেক সিকিউর ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ দিচ্ছে তবে মহিলা যদি কাজ করতে চায় অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারে তবে পরিবেশটা হবে ইসলামিক আর সেই কাজটা হবে ইসলামিক সরিয়া অনুযায়ী অনুমোদিত कयक फोटा पानी एकजुन तृष्णा मेटाते परे हाथ मानुष्ठ मुखे हसी फोटाते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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিআরএস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি1518 শর্ট কোড 300083 সেফটি বিআইসি কোড আইবিও বিজেবি ডাবল টু আইবিএন জিবি52 এলওআইডি 3096340102492 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার আমিদ্দু আপনারা দেখছেন आर एक जुन की चुपाए। चे चार आया चारे कर मोहर दान कर मोहर दीते हबुस्मी তার হবু স্ত্রীকে মোহর দান করবে এটা বাধ্যতামূলক তবে আমি যে দেশ থেকে এসেছি তার মানে ভারতে সমাজের নিয়মটা উল্টো বিয়ের সময় স্ত্রী যৌতুক দেয় তার স্বামীকে হবু স্বামীকে এটা ভারতের একটা কালচার যেটা আমাদের সমাজকে কলুষিত করেছে যেমন একটা মেয়ে বিয়ে করতে চাই কোনো গ্র্যাজুয়েটকে তাকে দিতে হবে এক লক্ষ টাকা মাত্র ইঞ্জিনিয়ার হলে তাকে দিতে হবে পাঁচ লক্ষ টাকা মাত্র ডাক্তার হলে দশ লক্ষ টাকা যেন হাটের মধ্যে গরু ছাগল বিক্রি করা হচ্ছে ইসলাম ধর্মে এরকম কিছু দাবি করা নিষিদ্ধ যৌতুক নিষিদ্ধ স্ত্রীর কাছ থেকে মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো উপহার দেয় তাহলে কোনো সমস্যা নেই তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি করাটা নিষিদ্ধ বলতে পারবে না যে আমার ছেলে মার্সিডিস গাড়ি চালাতে খুব পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে একটা মার্সিডিস বেঞ্চ দিতে হবে আমার ছেলে চার বেডরুমের ফ্ল্যাট খুব পছন্দ করে তার মানে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি যদি ছেলেকে চার বেডরুমের ফ্ল্যাট দেন সরাসরি বা ঘুরিয়ে যৌতুক চাওয়াটা হবু স্ত্রীর কাছে ইসলামের অনুমতি নেই আর মনে করেন সেই মহিলা বিধবা হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে তখন সে সম্পত্তির অংশ পাবে একজন মহিলা ওয়ারিশ হতে পারে এছাড়া বিদ্যুতের সময়কালে ভরণ পাবে অর্থনৈতিক সাহায্য যদি তাকে তালাক দেওয়া হয় সে আর্থিক সাহায্য পাবে আর মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে এখানে সময় ক্ষমতা বিস্তারিত বলতে পারবো না কেন এটার অনুমতি আছে তবে সংক্ষেপে এটুকু বলতে পারি পৃথিবীর অন্য সব ধর্মই ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন এগুলো একজন পুরুষকে যতগুলো ইচ্ছে বিয়ে করার অনুমতি দিয়েছে আমার যেন কোনো ধর্মগ্রন্থ নেই যেটা পুরুষদের বলছে একটা বিয়ে করে পবিত্র গ্রহণ যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে পরবর্তীতে এই কিছুদিন আগে ভারতের সরকার আইন করেছে যে হিন্দু পুরুষরা মাত্র একটা বিয়ে করবে তারপর ওল্ড টেস্টামেন্টে বাইবেল পড়লে দেখবেন সেখানে আছে ফার্স্ট কিংস অধ্যায় এগারো অনুচ্ছেদ তিন সলমানের ছিল সাতশো জন স্ত্রী ইব্রাহিমের ছিল তিনজন স্ত্রী পরবর্তীতে এটা ইহুদিদের রেবায় খ্রিস্টান চার্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলাম বলছে পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজন তবে যদি সুবিচার করতে না পারো মাত্র একজনকে কারণ জানতে চাইলে প্রশ্নোত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করতে পারেন তবে এটা হলো মহিলাদের শালীনতার জন্য যে একজন পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি আছে এটা ফরজ না বাধ্যতামূলক না যে একাধিক বিয়ে করতেই হবে অনেকে মনে করো ফরজ आर एरक एका एक ना एकाधिक वि कर ले सब बेसि पा हिशनल तब एकधिक विना के सुविचार करते ही सुविचार करते पर समस्या पड़े जा स्वाभाविक परिसित किभोर्स हवा उचित ना एट होते शेष उपाय हिसाब से मध्य मैच ना कर शेष उपाय हिसेबे स्वाभाविक परिसिति डिवोर्स केड़िए चलबार्खे जतखनी सम्भव है शेष उपाय हिसेबी किच समझे अपनी डिवोर्स दीते कि समाजे पाने কিছু ধর্ম অনুমতি দেয় আবার এমন কিছু ধর্ম আছে যাদের অনুমতি নেই কিছু ধর্ম বাধা নিষেধ আছে বাইবেল বলছে গসপ্লব ম্যাথিউ অনুচ্ছে তার স্ত্রীকে ত্যাগ করতে চায় তাকে ত্যাগপত্র দিতে হবে এটা ছিল মুসানবির আইন আল্লাহ তাকে শান্তিতে রাখুন স্ত্রীকে তালাক দিতে চাইলে ত্যাগপত্র দিতে হবে তবে যীশুখ্রিস্ট তারপর বললেন যে আমি তোমাদের বলছি কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে একমাত্র যৌন পাপের দোষে সে তার স্ত্রীকে ব্যবচারের পথে নামিয়ে দেয় তার মানে শুধু ব্যবচারের তালাকের ব্যাপারটা ইসলামে তালাক হতে পারে পাঁচ প্রকার এক নাম্বার স্বামী এবং স্ত্রী দুজনে একমতে তালাক দিল দুই নম্বর স্বামী একা স্ত্রীকে ইচ্ছে করলে তালাক দিতে পারে স্বামীর ইচ্ছা তিন নম্বর শুধুমাত্র স্ত্রী একা স্বামীকে তালাক দিতে পারে যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ থাকে এটাকে বলা হয় ইসমা বা তালাকে তফিদ যদি এটা বিয়ের চুক্তিনামায় উল্লেখ করা থাকে যদি স্ত্রী চায় তাহলে সে একাই তার স্বামীকে তালাক দিতে পারে স্বামী রাজি থাকলে চুক্তিনামায় সেটা উল্লেখ করা হবে এমন হলে স্ত্রী ও স্বামীকে তালাক দিতে পারে চার নম্বর যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ না থাকে যে স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারে তবে স্বামী হয়তো দুর্ব্যবহার করে অথবা প্রাপ্য অধিকারগুলো দেয় না তখন সেই মহিলা যেতে পারে কাজী বা প্রধান বিচারকের কাছে আর নেবে নিকাহে বিয়েটা বাতিল করা আর পাঁচ নম্বর হয়তো মহিলার স্বামী খুব ভালো তারপর স্ত্রী তাকে তালাক দিতে চায় এক্ষেত্রে স্বামীকে তালাক দিতে অনুরোধ করবে এটাকে বলে খোলা তাহলে তালাক প্রধানত হতে পারে পাঁচ প্রকার প্রথমটা দুজনের মধ্যে সম্মতি হতে হবে স্বামী স্ত্রী দ্বিতীয়টা শুধুমাত্র স্বামীর ইচ্ছাই তৃতীয় শুধুমাত্র স্ত্রীর যদি বিয়ের চুক্তিনামায় উল্লেখ থাকে চার যদি স্বামী দুর্ব্যবহার করে এটাকে বলা হয় নিকাহ ফাস্ক আর পঞ্চম হয়তো মহিলার স্বামী খুব ভালো স্ত্রী কোনো ব্যক্তিগত কারণে তালাক তখন নিতে পারে খোলা আসনে বারো আমরা দেখব বাবা এবং মায়ের ব্যাপারটা ইসলামে বাবা মার গুরুত্ব বাবা এবং মা আল্লাহর কাছে ইবাদত করার ঠিক পরেই আল্লা তালা পবিত্রকরণে বলেছেন সুরা ইসরা প্রধান নম্বর সতেরো ও চব্বিশ যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লা ব্যথিতে অন্যকে উপাসনা করবে না আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তাদের ধমক দিয়ে কথা বলো না তাদের উপর বিরক্ত হয়ে উপশব্দটা বলো না বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো তাদের সম্বোধন করো সম্মানের সাথে আর আল্লাহর কাছে দয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলোনা এমনকি ও শব্দটাও করোনা পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় নাম্বার ছয় একশো একান্ন যে বাবা মার সাথে সদ ব্যবহার করো পবিত্রকরণ বলছে সুরা লোকমান অধ্যায় একত্রিশ ১৪ যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে অনেক যন্ত্রণা ভোগ করে মা তোমাদের গর্ভ ধারণ করে আর দুই বছর বয়সে দুধ ছাড়ানো হয় করণ বলছে সুরা আকাফ অধ্যায় নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর পনেরো যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করবে মা অনেক কষ্টে গর্বে ধারণ করে আর অনেক কষ্ট সন্তানকে জন্ম দেয় আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে ইবনে এ এছাড়াও পাবেন মাসনাদ আহমেদে যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেস্ত তার মানে এই না যে মা কাদায় হেটে গেল আর সেটা বেহেস্ত হয়ে গেল এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভেজতে যেতে পারেন আমাদের নবী বলেছেন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর আট বুক অব আদাব বুক অব ম্যানার্স পদ্মা নম্বর দুই হাদিস নাম্বার দুই এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার সাহচর্য কার প্রাপ্য তখন নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করলো তারপর কাকে নবী আবার বললেন তোমার মা লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করল এরপর কাকে তখন নবী আবার বললেন তোমার মা লোকটা চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কাকে তখন নবী উত্তরে বললেন তোমার বাবা তার মানে যদি ভালোবাসার সহচার্যের কথা বলেন বাবা মার প্রতি আমাদের হাদিস অনুযায়ী মা আর বাবা তার মানে তিন ভাগ পাচ্ছেন মা আর এক ভাগ পাচ্ছেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইসলাম অনুযায়ী কোনো লোক যদি মারা যায় তার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ করা হবে আল্লাহ সাবানতলার নির্দেশিত আইন অনুযায়ী এটা আছে সুরের নিসা অধান নম্বর চার আয়াত ১১ ও ১২ যে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক দুই বা ততোধিক থাকলে তারা পাবে দুই তৃতীয়াংশ আর তার বাবা মা প্রত্যেকে পাবে এক ষষ্ঠাংশ সে নিঃসন্তান হলে মা পাবে এক তৃতীয়াংশ যাবতীয় দিনশোধ করার পর চির বারো নাম্বার বলছে তোমার স্ত্রীর সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে আর সন্তান থাকলে এক চতুর্থাংশ আর তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রী পাবে এক চতুর্থাংশ যদি সন্তান না থাকে সন্তান থাকলে পাবে এক অষ্টমাংশ অনেকে এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে সব সবসময় এটা হয় না আগেও বলেছি যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে যদি সন্তান না থাকে লোকটা মারা যায় ধরেন একজন মহিলা মারা গেল তার কোনো সন্তান নেই তাহলে স্বামী পাবে অর্ধেক বাবা বাবা এক অংশ আর মা বাবা এক তৃতীয়াংশ তার মানে এখানে মা দ্বিগুণ পরিমাণ সম্পদ পাচ্ছে বাবার তুলনায় বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পত্তির অধিকারী হচ্ছেন তাহলে কিছু ক্ষেত্রে মহিলার পুরুষের দ্বিগুণ পায় তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক আর এর কারণ হচ্ছে যেহেতু ইসলামানুযায়ী পরিবারে অর্থ দায়িত্ব থাকে পুরুষদের উপর তাই আল্লাহ আল্লাহতালা পুরুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাননি যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনাশোধ করা হলো। মনে করেন তারপর দেড় লক্ষ টাকা অবশিষ্ট থাকল সন্তানদের জন্য আর ধরেন তার এক ছেলে এক মেয়ে এখানে ছেলে পাবে এক লক্ষ টাকা আর মেয়ে পাবে পঞ্চাশ হাজার টাকা এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন যে এক লক্ষ টাকা নিয়ে আশি নব্বই হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে আত্মীয় স্বজনদের পেছনে নাকি এটা যে পঞ্চাশ হাজার টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে সেখানে কোনো প্রয়োজন হলেও একটা টাকা খরচ করতে হবে না ইসলামান যেহেতু এটা পুরুষের দায়িত্ব আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে শেষ আগে। একটা আয়াতের উদ্ধতি দেব সুরানগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সালার সাক্ষী হিসেবে যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে বাবা মার বিরুদ্ধে আত্মীয় স্বজনের বিরুদ্ধে অথবা তোমার আপনজনের বিরুদ্ধে হোক ধনী বা গরিব আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ সবান পক্ষে যদি সাক্ষ্য দেন যদি আল্লাহ নির্দেশগুলো মেনে চলতে চান তিনি তো রয়েছেন সবার উপরে যদি সেটা আপনার নিজের বিরুদ্ধেও যায় অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে কারণ আল্লাহ সবানার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার উপরে ওয়া খেরিদাওয়া নানেন হামদুলিল্লাহ রেবুল্লা আলমিন सबूज मरुभमि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 জানেন কত সুন্দরভাবে ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রাক সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 हेदायत पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह पूर्व पश्चिम तीनी नहीं। आएन तार तो हराम बैध है जानते इसलमेर श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. Al-Malikul al-Salamu al-Mu'minu al-Mu'aymin. I'm so blessed to be with them. m u s, -S -M, I'm so blessed.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 আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমাদের প্রশ্নোত্তর পর্ব আগে বলেছিলাম এটা হবে ১০টা থেকে এগারোটা পর্যন্ত তবে অনুষ্ঠানের অবস্থান থেকে মনে হচ্ছে সেটা আরও আগেই শুরু করতে পারি সেটাও শেষ হবে নির্ধারিত সময়ের আগে আপনারা কেউ মুখে প্রশ্ন করবেন না প্রশ্ন লিখে দেবেন কাগজে এখন আপনাদের সিটের পাশে কাগজ আছে কেউ যদি প্রশ্ন করতে চান কাগজে লিখে ফেলেন আপনাদের পাশেই দেখবেন বেশ কিছু তরুণ মুসলিম ওঠানামা করছেন প্রশ্নগুলো তাদের কাছে দিয়ে দেবেন আমরা সেই প্রশ্নগুলো থেকে বাছাই করে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে এখন ডক্টর উইলিয়াম টেইলরকে তার মন্তব্য জানানোর জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির এতক্ষণ আমি বেশ মুগ্ধ হয়ে আপনার বিশ্লেষণ কথাগুলো শুনলাম আমাদের সমাজের জন্য এটা খুবই উপকারী হবে খ্রিস্টান মুসলিম সবাই উপকৃত হবে এখন ডক্টর জাকির নায়কের কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো দুইটা সমস্যা আছে যেগুলো আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে এক নাম্বার। ডিভোর্স আপনারা হয়তো জানেন ইংল্যান্ডে ডিভোর্সের হার সবচেয়ে বেশি ইউরোপের মধ্যে আর দুই পরিবারগুলো ভেঙে যাওয়া আমাদের দুইটা ধর্মের মধ্যেই এগুলোর প্রভাব দেখতে পাওয়া যায় এ ব্যাপারে আমরা একসাথে কাজ করতে পারি আর হয়তো একটা ফোরামো তৈরি করতে পারি আমি কয়েকদিন আগে মিশর থেকে এসেছি সেখানে প্রাচীন একটা কপটিক মঠে গিয়েছিলাম আর সেখানকার কপটিক ধর্মযাজক একটা কথা বলেছিলেন সেই মঠে সব কাজ হয় তার নির্দেশেই কথাটা আমাকে বেশচিন্তায় ফেলে দিয়েছিল তিনি বলেছিলেন তোমার জীবন আর মৃত্যু তোমার প্রতিবেশীদের সাথে এখানে তিনি বিভিন্ন ধর্মের মধ্যকার সৌহার্দ্যের কথা বলেছেন এটা একটা সমাজের নৈতিকতাকে নির্ধারণ করে এবার আমি ঈশ্বরের অনুপস্থিতি নিয়ে কথা বলবো কারণ বর্তমানের পশ্চিমা সমাজে বেশিরভাগ মানুষ এই মনোভাব পোষণ করে পশ্চিমা দেশগুলোতে বেশিরভাগ মানুষই সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে একেবারেই উদাসীন আর এই মনোভাব তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মের ওপর প্রভাব ফেলছে আপনার আশেপাশে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমাদের প্রায় সবার অবস্থা একই রকম আমি আশা করছি সামাজিক এই অবক্ষয়ের মধ্যেও আমরা দুইটা আলাদা ধর্মের অনুসারীরা একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো হয়তো অদূর ভবিষ্যতে আর আপনারা দেখবেন ইসলাম আসার আগে আরবের যে অবস্থা ছিল বর্তমান পশ্চিমা বিশ্বের অবস্থা অনেকটা সেই রকমই আর এই বিশ্লেষণ ধর্মী লেকচারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির নায়ক ধন্যবাদ আপনাদের আরেকবার বলছি কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে কাগজে লিখে আমাদের যে কোনো ভাইয়ের হাতে দেন যারা পাশে হেঁটে বেড়াচ্ছেন তারপর আমরা যতগুলো সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আমি রেভারেন ট্রেলরকে অনুরোধ করব কিছু কথা বলতে কারণ তিনি চলে যাবেন ওনার আসলে যাওয়া প্রয়োজন তাই আপনাকে প্রথমে বলার সুযোগ দিচ্ছি আপনার সামনে বেশ কিছু প্রশ্ন আছে আগামী 10 মিনিটে উনি যতগুলো সম্ভব দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন কারণ উনি একটু পরে চলে যাবেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমি উম তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথমটা সমকামিতার উপর আমি এই ব্যাপারে প্রথমে আপনাদের বলছি যৌন সম্পর্কের বিভিন্ন বিষয়ে পবিত্র বাইবেল কি বলছে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় কি বলছে কারণ বাইবেল অথবা খ্রিস্টান সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গী অনুযায়ী শুধুমাত্র বৈবাহিক অবস্থায় যৌন সম্পর্কের অনুমতি আছে প্রথমে এই কথাটা আপনাদের বুঝতে হবে শুধুমাত্র বিয়ে করলেই যৌন সম্পর্কের অনুমতি আছে বিয়ে ছাড়া কোন রকমের যৌন সম্পর্ক এটাকে পাপ হিসাবে ধরা হয় পবিত্র বাইবেলে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ে এখন আমি বলবো যে এই সমকামিতাকে খ্রিস্টান ধর্মের চোখে একটা গুরুতর পাপ হিসাবে ধরা হয় কারণ এখানে ধর্মীয় বিধান মতে বিয়ে হচ্ছে না আর পবিত্র বাইবেল অনুযায়ী খ্রিস্টান প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটা একটা পাপ পরের প্রশ্নটা হল পবিত্র বাইবেলে কি সম্পর্কে কিছু বলা হয়েছে প্রশ্নটা আসলে বেশ কঠিন এটা এখনো ঠিক পরিষ্কার নয় এই ব্যাপারে আমার মতামতটা আপনাদের নিশ্চয়ই জানাতে পারি যে পবিত্র বাইবেলে মুসলিমদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি তবে আমি জানি মুসলিমরা আমার সাথে একমত হবেন না তাহলে পরের প্রশ্নটা একই রকম আপনার কাছে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের অবস্থান কোথায় আমি অন্যান্য খ্রিস্টানদের মতোই মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে যথেষ্ট শ্রদ্ধা করি আর মুসলিম কালচারকেও আমি শ্রদ্ধা করি আমরা আহলে কিতাব যাদের কাছে কিতাব এসেছে ইহুদি খ্রিস্টান আর মুসলিম আব্রাহামিক ধর্মবিশ্বাসের তিনটা ধারা আমি একবার জেরুজালমে কিছু কাজ করেছিলাম সেখানে ফিলিস্তিনেরা ছিল সেখানে আমি মুসলিম আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব দেখেছি বিশেষ করে যেখানে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে তবে সেটা সম্পূর্ণ আলাদা একটা প্রসঙ্গ এবারে আপনারা অন্যান্য প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্ম অনুযায়ী যীশুখ্রিস্টের অবস্থান এবং মর্যাদা কেমন ইসলাম হল একমাত্র একজন রাসুল বলে মানাটা বাধ্যতামূলক সে আসলে মুসলিম নয় যে যীশুখ্রিস্টকে আল্লাহ রাসুল বলে মান্য করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ সামানা প্রেরিত একজন রাসুল আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা মানি যে তিনি আল্লাহ নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশেছিলেন মুসলিম আর খ্রিস্টানদের পার্থক্য আছে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছে যারা এভাবে বলে যে যীশুখ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন তিনি বলেছেন তিনি নাকি ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদও পাবেন না देखें जीशु ख्रीटर मुख्यमंत्री गसपल्भ जन अध्यय नम्बर चौदह अनुच्छेद नम्बर आठ पिता चेय महान पर गल जन अध्ययन नम्बर दस अनुच्छेद उन्त्रिस पिता सब चे महान गसपल्लब मैथ्यू बारो अनुदा शयान केम्बर एगारो अनुच्छेद तिर निजे किमन विचार करी एवं न्या्य कारण करा पितर इच्छा पूरण करीबार इच्छा नर्वशक्ति मान आल्ला कर इसलाम আর কেউ যদি বলে আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা সে একজন মুসলিম পবিত্র করণ বলছে ছিলেন তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি তিনি আসলে বলেছেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন যীশু বলেছেন গসপুল্ভ জন অধ্যায়ন নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ তোমরা যে কথাগুলো শুনছ সেগুলো আমার নয় বরং এগুলো আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন গসপুল্ভ জন অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ তিন এই হল চিরস্থায়ী জীবন যাতে করে তোমরা বিশ্বাস করো মাত্র একজন ঈশ্বর এবং যীশু খ্রিস্টুকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর বুক অব্যায়ে নাম্বার দুই অনুচ্ছেদ যে ইসরায়েলবাসী শোনো নাজারিৎ শহরের যিশু ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন এবং তোমরা তা সাক্ষী থাকবে যিশু নিজেকে ঈশ্বর বলেননি বাইবেল বলছে ঈশ্বর অনুমোদিত একজন ব্যক্তি অনেক অলৌকিক কাজ করবে এগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন যিশুকে একবার প্রশ্ন করা হলো। যে ঈশ্বরের একবার প্রথম নির্দেশটা কি যিশু তখন বললেন বারো অনুচ্ছেদ উনত্রিশ ইসরায়েল বাসী ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন তার আপন কক্ষপথে পথে আল্লাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ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 সঠিক স্থানে জানাবেন যে কিভাবে আপনি সেখানে দাওয়াতে কাজ করেন দাওতের ক্ষেত্র কেমন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি উচিত সময়ে ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামের শক্তি তাদের কেটে জীবন পুরো বদলে যায় সবকিছু করতে পরি ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা হয়ে আবার ইসলামের নেতৃত্বে দিচ্ছে स्तावित नीतिमाल द्वारा कार्यक्री भावाम सकाल छंग जकिर आरिक बार्ता जीवन दशा बार्धक पर शब्द टी तुम्हारा बोलो ना तरय सहित कथा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 solution for humanity Dr Zakir Naik Islam o Christian dharmo onujay poshak ba hijab er moddhe parthokyo ki Islam dharme hijab shomporke bolte gele shobai mohilader hijab er kothay bole thake tobe Allah subhanahu taala pobitro Quran e prothome যখন সে কোনো মহিলাকে দেখবে তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে একবার আমার বন্ধু একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে আমি বললাম তুমি এতক্ষণ ধরে মেয়েটাকে দেখছি কোনো সে বলল আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার অর্ধেক দেখা এখনো শেষ হয়নি প্রথমবার দেখার অনুমতি আছে কথা দিয়ে নবী বুঝিয়েছেন যদি অনচ্ছীকৃত ভাবে কোনো মহিলাকে দেখে ফেলেন তাহলে ইচ্ছাকৃত তার দিকে তাকাবেন না এমন না যে দশ মিনিট দেখার পরে পলক ফেলছেন না বলবেন এখন প্রথম দেখায় শেষ করতে পারিনি আর একই ধরনের কথা আছে বাইবেল এ গসল ম্যাথিউ অধ্যায় নম্বর 5, অনুচ্ছেদ ২৭ ও আটাশ যীশুখ্রিস্ট এখানে বলেছেন এই হলো প্রচলিত আইন তোমরা কেউ ব্যবচার করবে না তবে আমি তোমাদের বলছি যদি কেউ কোনো মহিলাকে দেখে লালসাপূর্ণ দৃষ্টিতে তখন সে মনে মনে ব্যবিচার করে ফেলেছে এরপরে কোরণ বলছে মহিলাদের হিজাবের কথা শিরোনায় চব্বিশ আয়াত একত্রিশ মোমিন্নারীদের বলত তারা যেন দৃষ্টি সংযত লজ্জানের হেফাজত করে গ্রীবা ও বক্ষদের কাপড় দিয়ে আবৃত্ত করে সাধারণত যেটা প্রকাশ থাকে তা বাদে প্রকাশ না করে যাদের সামনে লাগবে না যেমন বাবা স্বামী ছেলে এছাড়াও কিছু নিকটত্বেও যাদেরকে সে বিয়ে করতে পারবে না আর হিজাব পালনের ছয়টা শর্ত আছে প্রথমটা হচ্ছে সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে যে অংশটুকু দেখা যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত দ্বিতীয়টা বাকি পাঁচটা পুরুষ মহিলাদের জন্য একই রকম দুই নম্বর তাদের পোশাক খুব আটোসাটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায় তিন নম্বর পোশাকটা খুব স্বচ্ছ হবে না যাতে বাইরে থেকে শরীর দেখা যায় চার নম্বর এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীতলিঙ্গ আকৃষ্ট হয় বিপরীতলিঙ্গের পোশাকের মতো হবে না পাঁচ নম্বর ছয় নম্বর সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না আর হিজাব পালনের কারণ দেওয়া আছে সুরা তেত্রিশ বলো তোমার স্ত্রীগণকে এবং তারা বাইরে যাবে যেন তাদেরকে ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের উত্তক্ত করা না হয় ধরেন দুই জমজ বন্ধুজনের সমান সুন্দরী তারা লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে একজন পড়েছে ইসলামিক হিজাব ঢাকা মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত বাদে আর অন্যজন পড়েছে মিনি সংক্ষিপ্ত পোশাক পশ্চিম অ্যাড্রেস দুজনে একসাথে হাঁটছে আর রাস্তার কোনায় একটা বখাটের ছেলে শিকারের অপেক্ষা করছে সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে ইসলামিক হিজা পরা মেয়েটাকে উত্তক্ত করবে নাকি মিনিস্কার পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে কাকে উত্তক্ত করবে যে মেটা মে নিষ্কাট পড়েছে তাকে এটাই স্বাভাবিক কোরআন ঠিকই বলেছে মহিলাদের হিজাবের ব্যবস্থা আছে যাতে উত্তক্ত করা না হয় আর এবং একজন পুরুষ কখনো একজন মহিলার পোশাক পরবে না বাইবেলের ফার্স্ট মি অধ্যায় দিয়ে অনুচ্ছেদ নয় যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে লজ্জাশীলতার সাথে নম্রতার সাথে তারা বহুমূল্য অলংকার বা স্বর্ণের চুল পড়বে না এবং তারা বহুমূল্য পোশাক পরিচ্ছদ পড়বে না তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইবেল আর করোনার ড্রেস কোড একই রকম মা মেরি বা মারিয়াম আলাহালাম কিভাবে পোশাক পরতেন ফটো দেখলে বুঝবেন মুসলিম মহিলারাও একইভাবে পোশাক পরে থাকে তাহলে ধর্মগ্রন্থ পড়তে হবে অনুসারীদের কাজগুলো দেখলে কোনো লাভ হবে না ধর্মগ্রন্থ পড়লে দেখবেন খ্রিস্টান ধর্ম আর ইসলামের ড্রেস কোড একই রকম ইসলাম কি নিষ্ঠুর ধর্ম নয় কেউ চুরি করলে তার হাত কাটা হয় অন্যদিকে খ্রিস্টান ধর্ম ভালোবাসার দয়ার কথা বলে এখানে পবিত্র কোরণার একটা রেফারেন্স আছে ভাই আপনি যে কথাটা বললেন সেটা আছে পবিত্র করোনেশ মায় দা অধ্যায় পাঁচ এক নম্বর বলা হয়েছে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেল এটাই আল্লাহ তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড ইসলাম ধর্মে একটা ফিলোসফি আছে কেউ চুরি করবে না খ্রিস্টান ধর্মে একই ব্যাপার আছে তবে ইসলাম চুরি নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে অবস্থা কীভাবে অর্জন করব যেখানে কোনো মানুষ চুরি করবে না ইসলাম ধর্মে জাকাত দেওয়ার নিয়ম আছে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে সেই লোক প্রতি সালে তার সঞ্চয় থেকে আড়াই পার্সেন্ট হিসেবে দান করে দেবে আর দেশে সরকার এদিকে খেয়াল রাখবে যাতে প্রত্যেক মানুষ খাবার খেতে পায় ইত্যাদি তারপর যদি কেউ চুরি করে ইসলামিক সরিয়া বলছে পবিত্র করণেশ্বর মাহিদা অধ্যায় পাঁচ এক আটত্রিশ যে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেল এটাই তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড লোকে বলতে পারে এটা একটা নিষ্ঠুর আইন নির্দয় আইন আমি একটা প্রশ্ন করি যে বর্তমানে আমেরিকা পৃথিবীর একটা দুর্ভাগ্যের কথা এখানে অপরাধের মাত্রাটাও অনেক বেশি যদি আমেরিকা ইসলামিক সরিয়া প্রয়োগ করেন যে প্রত্যেক ধনী লোক তারা জাকাত দেবে উদ্বৃত্ত সম্পদ থেকে আড়াই দান করে দেবে আর সরকার देश के सवार दायित्व ने हाथ कैटे ख्रीसान धर्म दया कथा बर दयामको ने प्रत्येक सुरार प्रथम बिस्मिल्लाहमान रहीम दया मरम दयाल आल्ला नाम शुरू कर বাইবেলের শাস্তি হিসেবে হাত কেটে ফেলার কথা বলা হয়েছে আপনারা হয়তো জানেন না ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর পঁচিশ অনুচ্ছেদ এগারো ও বারো বলা হয়েছে যদি দুজন লোক একে অন্যের সাথে ঝগড়া করে অন্যের সাথে লড়াই করে আর যদি একজনের স্ত্রী যে লোকটা অন্যের কাছে হেরে যাচ্ছে যদি তার স্ত্রী সাহায্য করে বিরুদ্ধের লোকটাকে হারিয়ে দেওয়ার জন্য যদি অন্য লোকের যৌনাঙ্গ ধরে মানে লজ্জাস্থান বাইবেল বলছে বারো নম্বর অনুচ্ছেদে সে মহিলার হাত কেটে ফেলা হবে সেখানে চোখ দিয়েও কোনো দয়া দেখিও না তাহলে বাইবেলও হাত কেটে ফেলার কথা আছে দুই লোকের ঝগড়ার সময়ে একজনের স্ত্রী যদি তাকে সাহায্য করে বাইবেল সেই স্ত্রী হাত কেটে ফেলতে বলছে ডিউটোর অধ্যায় নাম্বার পঁচিশ অনুচ্ছেদ এগারো বারো আর ইসলাম দয়া দেখানোর পাশাপাশি ন্যায় বিচারও করে খেয়াল রাখা হয় যাতে সংশ্লিষ্ট সবাই সুবিচার পায় যে লোক একটা অপরাধ করেছে সেজন্য শাস্তি পেলে কাজটার কখনো করবে না আর যার উপরে অপরাধ করা হয়েছে আল্লাহ খেয়াল রেখেছেন সেজন্য সুবিচার পায় পরে ইনশাল একটু পরে আবার আসছি মাকে স্টেশন থেকে আনতে যাবেন তাই আমি তাকে অনুরোধ করব কয়েকটা প্রশ্নের উত্তর দিতে অনেক প্রশ্ন পেয়েছেন হয়তো দুই তিনটার বেশি বলতে পারবেন না এই অনুষ্ঠানে আসার জন্য আর আমাদের সাহায্য করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ রেফারেন্ট আমি আসলে এখন সন্তানের দায়িত্ব পালন করতে যাচ্ছি স্টেশন থেকে আমার মাকে আনতে যাব এই কাজী আমাকে স্বর্গে নিয়ে যাবে যেহেতু আমি আমার মায়ের দেখাশোনা করছি পারিবারিক মূল্যবোধ যারা আমাকে প্রশ্ন পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমিও খুব খুশি হতাম যদি সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম তবে সময় কম তাই তিনটা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রশ্নগুলো আলাদা আলাদা বিষয়ের উপর প্রথম প্রশ্নটা বাস্তবধর্মী সবার আগে এটার উত্তর দিচ্ছি প্রশ্নটা যে বাইবেলের অরিজিনাল ম্যানোস্ক্রিপ্ট গ্রিক ভাষায় লেখা কেন যীশু খ্রিস্ট তো অ্যারামাইক ভাষায় কথা বলতেন একটু ব্যাখ্যা করেন এর কারণ হলো বাইবেলের নিউ টেস্টামেন্ট এটা লেখা হয়েছিল গ্রিক ভাষায় পাশাপাশি অ্যারামাইক আর সিরিয়াক ভাষায় এরকম বিভিন্ন ভাষায় বাইবেল লেখা হয়েছে যাতে মানুষ সে সম্পর্কে জানতে পারে অ্যারামাইক ছিল তখনকার দিনে ছোট্ট একটা সম্প্রদায়ের ভাষা তবে আপনি যদি রোমান সাম্রাজ্যের সবার কাছে পৌঁছে দিতে চান ভূমধ্য সাগরীয় অঞ্চলে সেখানে প্রচলিত ভাষা গ্রিক তাই এটাই ব্যবহার করা হয়েছে তবে এই বাইবেলেও কিছু কিছু কথা অ্যারামায়িক ভাষাতেই আছে যেমন যিশু বলেছিলেন লামা সাবাক তানি এরকম বিভিন্ন কথা এগুলো বাইবেলে অ্যারামায়িক ভাষাতেই সংরক্ষিত আছে এর পরের প্রশ্নটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ কারণ এখানে কসভর কথা বলা হয়েছে প্রশ্ন করা হয়েছে বসনিয়ার মতো গণহত্যা এখন কসবত সংগঠিত হচ্ছে এই গণহত্যা বন্ধ করার ব্যাপারে খ্রিস্টান বিশ্ব আর পশ্চিমা সভ্য সমাজ কি কোন রকম পদক্ষেপ নিচ্ছে আমি প্রশ্নের উত্তর ইরাকের প্রসঙ্গটা আনব আর এসব জায়গায় যে ধ্বংসযজ্ঞ চলছে তার জন্য আমার মতে খ্রিস্টান বিশ্ব দায়ী নয় আসলে দায়ী হচ্ছে পশ্চিমা বিশ্ব খ্রিস্টান বিশ্বর পশ্চিমা বিশ্বকে আমি এক করে দেখব না পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়ছে আমার মতে এর সাথে খ্রিস্টান ধর্মের কোনো সম্পর্ক নেই যেমন ধরেন ইরাকের লোকজন সেখানে মুসলিমরা আছে খ্রিস্টানরাও আছে তারা সবাই এখন জাতিসংঘের হস্তক্ষেপের কারণে নানারকম সমস্যায় ভুগছে আর আমার মনে হয় এর পেছনে রয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ খ্রিস্টান ধর্মবিশ্বাসের সাথে এর কোনো সম্পর্ক নেই কারণ সেখানে আপনারা দেখতে পারেন ইরাকি মুসলিমরা যেমন কষ্টে আছে সেরকম ইরাকি খ্রিস্টানরাও অনেক কষ্টের ভেতরে আছে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে পশ্চিম মানে খ্রিস্টান এটাই প্রথম কথা আর কসব হতে এটা একেবারে মৌলিক একটা প্রশ্ন খ্রিস্টান ধর্মবিশ্বাসের পক্ষ থেকে এখানে বিশ্বাসীদের জন্য মানবাধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে হতে পারে তারা আলবেনিয়ান অথবা বসনিয়ান বা অন্য কিছু আমি এ ব্যাপারে একমত যে কসভোর আলবেনিয়ানদের রক্ষা করার জন্য পশ্চিমা বিশ্বের দেশগুলো আর জাতিসংঘকে আরও আন্তরিকতার সাথে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে সার্বিয়া বা মালদিয়া সরকারের সাথেও এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে আর সবশেষে খুব সুন্দর একটা প্রশ্ন এখানে লেখা রয়েছে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনার কি সন্দেহ আছে যে আপনি খ্রিস্টান আর ইসলাম একমাত্র ধর্ম এটা কি বুঝতে পারছেন আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে একটা কথা বলি মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষরা ধর্ম সম্পর্কে যে জ্ঞান রাখে সেটা আমাকে সবসময়ে মুগ্ধ করেছে আর আমি মুসলিমদের কাছাকাছি এসে অনেক কাজ করেছি এতে করে ইসলাম ধর্ম আর এই ধর্মের অনুসারীদের প্রতি আমার শ্রদ্ধাবোধ দিন দিন আরো বেড়ে গেছে এখনো বাড়ছে আর হ্যাঁ ইসলাম ধর্ম আমাকে দিন দিন আরো আকৃষ্ট করছে আশা করি খ্রিস্টান ধর্ম আপনাকে একইভাবে আকৃষ্ট করবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ কে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদে না হতাশা সম্পর্কে देख जीवन रंगल कत कार्यक्री भामिन बंदा लीजे क्ष के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु जार्ध्य निहित आल्ला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 दया अर्जन कर बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह बुधवार रत आठ ट्रचार सकाल साढ़े छंग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 उद्देश्यम संक्रांत आलोचना पर्दा जान से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इी सरिया नीतिमाल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 রসুল সাল্লি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালহনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন প্রতি সোমবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায়। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বলি আমি এখন ডক্টর নায়কোধ করব দশ মিনিট কথা বলার জন্য একটা প্রশ্ন উত্তর দিতে পারেন দশ প্রশ্নের উত্তর দিতে পারেন তবে সময়টা থাকবে মাত্র দশ মিনিট দশ মিনিটে উত্তর দেওয়া বেশ কঠিন তারপরে চেষ্টা করব ইনশাল্লাহ ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রী কাছ থেকে সম্মান দাবি করতে পারে পারে তবে আমি আগেও বলেছি পবিত্র করণেশ্বর আকার একশো যে তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ স্বামী স্ত্রীর পরিচ্ছদ একইভাবে স্বামীও স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করবে স্বামী স্ত্রী দুজনে এক অন্যকে সম্মান করবে একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ে করতে পারে যদি একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্য নেই আসলে এক একজনের কাছে স্বচ্ছলতা জিনিসটা এক এক রকম কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি পাঁচ বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট তারপর একটা মার্সিডিস গাড়ি সচলতা জিনিসটা আপেক্ষিক পবিত্র কোরআন যেটা বলছে সুরানিস নম্বর তিন পছন্দের বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না বললে একটা বিয়ে করো এখানে শর্ত হলো সুবিচার করতে হবে ধরেন আপনার একটা মার্সিডিস গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে দুটো বিয়ে করবেন মার্সিডিসটা বিক্রি করে দেন দুটো টয়টা কিনে দুই স্ত্রীকে আপনি দিয়ে দেন পাঁচ রুমের ফ্ল্যাট বেঁচে দেন দুটো দুই রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন অথবা দুজন স্ত্রীকে পাঁচ বেডরুমের ফ্ল্যাটে রাখেন এখানে শর্ত সুবিচার করতে হবে সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে যাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে তাহলে তো গরিব করতে দেখতে না এটা আমি কোনোর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে আর এটা বলা ঠিক হবে না যে কোন ধর্মই খারাপ না আমি একমত পবিত্রকরণ বলছে সুরা আলী ইমরান উদ্দিন আল্লাহ একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আমি সম্পূর্ণ একমত खराब ना से मु कथा मध्य सब धर्म भलो कथा कारण सब धर्म भलो खराब दो जिस ही शेखाई बदे इसलम भलोता शेखाई আমি এটা বলব না তবে সাদা সব ধর্ম শেখে আমি বিভিন্ন খারাপ না এটা বলে থেমে যাবেন না এভাবে অন্যদের খুশি করতে পারেন কারণ পবিত্র কোরণ বলছে সুরা আল ইমরান অধ্যায় আয়াত যে ইসলাম ব্যাধিতে অন্য কোন দিন আল্লাহ তাল্লাহার কাছে গ্রহণযোগ্য হবে না যদি কেউ ইসলামবাদে অন্য কোন ধর্ম অনুসরণ করে সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা কি সত্যি যে যীশু আবার আসবেন খ্রিস্টানরা বিশ্বাস করে হ্যাঁ আমরাও মানি করন বলছে যা আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন আমরা মানি তিনি এখনো জীবিত আর যিশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল কারণটা কি কারণ যীশুখ্রিস্ট হলেন আল্লাহ সালার একমাত্র রাসুল যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন পুরোটাই ভুল বুঝেছে ইসলাম তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম ইসলাম ধর্ম সম্পূর্ণ নতুন কিছু যোগ করা যাবে না বা করা যাবে না ইসলাম নতুন কিছু শেখানোর জন্য আসবেন না আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনো ঈশ্বর বলিনি বলিনি আমি ঈশ্বর আর পবিত্র করন বলছে সব লোকজন এসে যিশু খ্রিস্টের উদ্দেশ্যে বলতে থাকবে হে প্রভু আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি যিশু তখন তাদের বলবেন তোমরা সবাই পাপি এখান থেকে চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না এটা কাকে বলবেন মুসলিমদের হিন্দুদের বলবেন খ্রিস্টানদের তোমরা সবাই পাপই আমি তোমাদের চিনি না এখান থেকে চলে যাও যিশু আবার পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের সুদৃ দিতে নতুন কোনো উভে আনবেন না বাইবেল কি মোহাম্মদ সাল্লা সালাম সম্পর্কে কিছু বলেছে মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বাইবেল ভবিষ্যৎবাণী কি আছে দুটো প্রশ্ন একই বাইবেল মহাম্মদ সাল্লাহাল্লাম সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে ওল্ড টেস্টে আছে যেমন ধরেন বলেছেন আমি একজন দুধ প্রেরণ করব। তোমাদের ভাইদের মধ্য থেকে যে হবে তোমাদের মতো আর আমি তার মুখে আমার বাণী দেবো আমি যে আদেশ দেব তার মুখে সে কথা শোনা যাবে খ্রিস্টানরা বলে এই ভবিষ্যৎবাণীটা যীশু খ্রিস্টের কথা বলছে যদি ভালো করে দেখেন যিশুখ্রিস্ট কিন্তু মুসাল্লাহামের মত নন খ্রিস্টানরা এভাবে বলে যে যিশু ছিলেন ইহুদি আর একজন রাসুল সেজন্য তিনি সালামের মতো যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যৎ বাণী হয় তাহলে সালামের পর যত নবী রাসুলের কথা আছে ভবিষ্যৎবাণী পূরণ করবেন কারণ তারা ছিলেন ইহুদি আর আল্লাহ নবী ভালো করে দেখলে বুঝবেন এই ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্লাহাম ছাড়া অন্য কারো কথা বলছেন না কারণ মুসাল্লাহলাম এবং মোহাম্মদাম দুজনে প্রাকৃতিক ভাবে জন্মেছিলেন যশু খ্রিস্টীয় ভাবে জন্মাননি মোহাম্মদাম আর মুসালাম বিয়ে করেছিলেন তাদের সন্তান ছিল যীস বিয়ে করেননি তার সন্তানও ছিল না তারা দুজনেই স্বাভাবিক হয়ে মারা গেছেন তাকে অনেক মিল যীশু খ্রিস্টের সাথে মসাল্লাহ সাল্লামের অত মিল নেই এছাড়াও বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে আর আমরা জানি যে আরব রায় ইহুদিদের জ্ঞাতি ভাই এছাড়া বাইবেল আছে অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলা হয়েছে যে একজন দূত আসবেন নিরক্ষর যখন তাকে বলা হবে আপনি পড়তে জানি না আমাদের নবীর কাছে না ভবিষ্যৎ বাণীটা পুরোপুরি মিলে গেছে এমনকি আমাদের নবীন আছে ইম শব্দ দিয়ে সম্মান বোঝানো হয় হিব্রু ভাষাতে পাবেন নিউ টেস্টমেন্টে দেখবেন গসপুল জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলতে গসপিলব জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশে সেখানে বলা হয়েছে আমাদের প্রিয় নবী আসবেন সাহায্যকারী হিসেবে তারপর আছে গসপুলফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত কিন্তু আমি তোমাদের সত্য কথা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্য করে আসবেন না তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব। খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হলো পবিত্র আত্মা তবে এখানে বলা আছে যে সাহায্য করে শুধুমাত্র তখনই আসবেন যদি যীশু খ্রিস্ট চলে যান আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল যেমন যীশুখ্রিস্ট জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যাপ্টাইজড হন তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না এটা বলছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সালাইসলামের কথা এছাড়াও আপনারা দেখবেন গসপ্লাভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই তবে এখন তোমরা সেটা সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন প্রত্যেক নবী নবীর পরবর্তীতে আরেকজন নবীর ভবিষ্যৎবাণী করেছেন যে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহাম তারপরে আর কেউ আসবেন না একটা লেকচার আমি দিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন ভ্যারিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স হিন্দু ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মগ্রন্থ পার্সি ধর্মগ্রন্থ ইহুদ ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ বিস্তারিত জানার জন্য লেকচারটা দেখতে পারেন इसलमे अस्थायी अनुमति आज मुस्लिम करेष मुताबि कई हाँ नबी प्रथम दिखाने अनेक निर्देश धापे जमीन एलकोहल के निषिद्ध कर धापेपे एक ही भाव नबी बेपारे कि तब सप्तम हिजड़ीतेबुके युद्ध समय नबी परिष्कार हराम बाकी प्रश्नगुलशाला সুন্দর বলেছেন ডক্টর নায়ক এখানে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ আমি দর্শকদের কাছে একটু সাহায্য চাইব বের হয়ে যাওয়ার সময় আপনারা কি চেয়ারগুলো ভাজ করে রাখবেন প্রত্যেকে দুই তিনটা করে তাহলে আমাদের জন্য কাজটা বেশ সহজ হয়ে যায় আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ in away from his family is there a father in this world who would not defend justice and rights till the very end filter kolle pani bisho hoi dialysis kolle rockto bisho hoi taab dile shona bisho hoi amadere koshtar taka kibhabi bisho hoi Allah swana taala <laughs> ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআন ব্যাংক ইউকে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 টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন দিয়ে এই দায়িত্ব পূরণ করুন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 बुजुन से नीतिमाल जार कारण इश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठटा पापुन सम्प्रचार सकाल सतटदेश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 देखुद प्रति रोबार मंगलवार और शुक्रवार रत एगारोट्रचार सकाल दस टाय बांगलेश